বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد ধারাবাহিক ভাবে কারণ আমাদের মাঝে অজান্তে অথবা ক্রমে। অনেক কবিরা গুণা ছড়িয়ে পড়েছে হয়তো অনেকেই বলবো যদি জানতাম যদি বুঝতাম এটা কবিরা বড় অপরাধ তো বা না করলে রব্বুল আলমিন ক্ষমা করবেন না কবিরা গুনা তৌবা চারা ক্ষমা করেন না আর আমাদের সকলকে রব্বুল আলামিন তৌবা করার তৌফিক ও দান করুন আমিন বন্ধুগণ আজকে আমরা একটি অপরাধ নিয়ে কথা বলতে চাই দুইজনের মাঝে বিবাদ তৈরি করে দেয়া মতবিরোধ তৈরি করে দেয়া ঝগড়া তৈরি করে দেয়া দেয়া। মন সূচনা করে দেয় হলো পরিবারে থেকে ইসলামী অনুশাসনের বিরুদ্ধাচারণ অথবা অশ্লীলতা অথবা বিচার ছড়িয়ে পড়ুক এতে কোন কিছুই মনে না করা বন্ধুগণ আজ আমাদের মাঝে বিভিন্ন ভাবে। এমন অপরাধ হচ্ছে নাই কি আসুন না আদেশ করে বলেছেন যদি তোমরা ইমান এনেই থাকো কু আনফুসাকুম রক্ষা করো নিজেকে বাঁচাও নিজেকে আর ঠিক এমনি পরিবার পরিজনকেও রক্ষা করো পরিবার পরিজন কেও বাছাও জাহান নামের আগুন থেকে রব্বুল আলমিন এর বিভীষিকাময় বাস্তবতার পরিচয় দিতে গিয়ে বলেছেন নিজেকে পরিবার পরিজনকে বাঁচাও রক্ষা করো জেনেরা রাখা উচিত যে আগুন যে জাহান নামে রব্বুল আলমিন আমাদেরকে নিজের কৃত অপরাধের কারণে দিবেন তৌবা ছাড়া এর থেকে রক্ষার কোনো সুযোগ নেই আর ওখানে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কবুল হবে না অনন্তের জন্যে শাস্তি আর জাহান্ন ছাড়া কিছুই থাকবে না সুতরাং বন্ধুগণ আসুন প্রাণ যতদিন নিজেদের রব্বুল আলমীদের অনুগ্রহ হিসেবে রয়েছে আল্লাহরি প্রদত্ত শ্রেষ্ঠ ও ইমানদারেরা সবাই মিলে তৌবা সবাই মিলে আমরা তৌবা করি আর ই তৌবা করার তৌফিক আল্লাহ নসিব করুন আমাদেরকে আমরা সবাই বলে আমিন বন্ধুগণ আমরা আলোচনা করতে চাই প্রথম যে অধ্যায় যে বিবাদ তৈরি করে দেয়া বাদানুবাদ তৈরি করে দেয়া ঝগড়া তৈরি করে দেয়া আজ বিভিন্ন ভাবে দুই পক্ষে দুই পরিবারে দুই ব্যক্তিতে দুই জাতিতে বাদানুবাদ তৈরি করা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে আমরা যদি খুব সহজ ভাবে সহজ ভাবে একেবারে ছোট্ট পরিসর থেকে চিন্তা করি তাহলে দেখা যায় এটি পরিবারে একজন মা আর বাবা থেকে ভাই বোন যারা জন্ম নিয়েছে বাবা মায়ের সাথে ভাই বোন একসাথে থাকতে গিয়ে একটা পর্যায়ে ভাই বোনের মাঝে বিরুদ্ধে মা বাবার মাঝে হয়। সন্তান আর পিতা কন্যা আর মাতা পরস্পর বাদানুবাদ ঝগড়া ঝাঁটি ভুল বুঝাবুঝি আর তা কিভাবে আমরা দেখতে পাই কখনোবা হয় তৃতীয় কারো হস্তক্ষেপে হয়তো কোনো মানুষ আত্মীয় অনাত্মীয় তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপের কারণে ভুল বুঝাবুঝুরি তৈরি হয় ঝগড়া হয় এমন কি এই বাদানুবাদ ঝগড়া মারামারি কাটাকাটি হত্যা পর্যন্ত গড়ায় শুধু তাই না আবার কখনো কখনো হয়তো বা শয়তান পরস্পরের মনে দূরত্ব ঢেলে দেয় আর শয়তানের ধেড়ে দেয়া শয়তান কর্তৃক উসকে দেয়া ভুল বুঝাবুঝি সন্দেহ পরস্পর বিপদের উদ্রেক হয় তাহলে পরস্পরে তা আলোচনা করে নিতে বলেছেন সন্দেহ আর সংশয় জায়গা সন্দেহ আর সংশয়কে লালন সন্দেহ আর সংশয়ের উপর ভিত্তি করে জীবন পরিচালনাকে নিষেধ করেছে সন্দেহ না শয়তানের ঢেলে দেওয়া সন্দেহ প্রশ্রয় দেয়া যাবে না বরং পরিষ্কার করে নিতে হবে কথা বলে নিতে হবে আলোচনা করে নিতে হবে বাদানুবাদ নিজের মধ্যে জিয়ে রাখা যাবে না যে উচিত শয়তান প্রকাশ্য শত্রু বলেছেন শয়তান প্রকাশ্য শত্রু সুতরাং থেকে শত্রু হিসেবেই আমাদের ট্রিট করতে হবে শুধু তাই না হওয়া তাহলে শয়তান থেকে আশ্রয় শিখিয়েছেন বলতে হবে সুন্দর করে বলেছেন সুতরাং শয়তানের চক্রান্ত সরযন্ত্র শয়তানের যেকোনো ধরনের ফেরেবাজি থেকে শেতান যে কোনো সন্দেহ হয় আলোচনা করে জিজ্ঞেস করে তার সমাধান করে নিতে হবে যদি তা না হয় তাহলে বিরুদ্ধ তৈরি হবে আর এই সবার জন্যে ক্ষতিকর আর এটা কবিরাগুনা লালন করা হয় এটা হয়তো কোনো আত্মীয়ের মাধ্যমে হয়তোবা কোনো অনাত্মীয় মাধ্যমে অথবা কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে বিভিন্নভাবে পারা প্রতিবেশীর মাধ্যমে পরস্পরে সন্দেহ আর সংশয় ঢুকিয়ে দিয়ে তুমি তো তোমার বাবা মা মনে হয় গুরুত্ব দেয় না এই বলে এই ছোট্ট একটি কথা ভাই বোনের মাঝে বিবাদ বাবা সন্তানদের স্নেহের মধ্যে ফাটল এবং সংসারটা না হয়ে আগুনের কুণ্ডলী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় এমনটা হচ্ছে যারাই এমনটা করেন অযাচিতভাবে কারো মাঝে ভুল বুঝাবুঝি বিরুদ্ধ মীমাংসা না করে পারিয়ে দেওয়ার উস্কে দেওয়ার চেষ্টা করেন কবির আগুনায় লিপ্ত বন্ধুগণ পরিবার তো বাদ দিলাম সামাজিক পর্যায়ে সামাজিক পর্যায়ে জামাজের মধ্যে বিভিন্নভাবে বিরুদ্ধ তৈরি করা হচ্ছে সৃষ্টি করা হচ্ছে জিয়ে দেয়া হচ্ছে শুধু তাই না এই সামাজিক পারস্পরিক বিরুদ্ধে আদালত সম্পদ নষ্ট সময় নষ্ট শুধু তাই না জীবন আর সম্পদের ধ্বংসের কারণ হয় তারা অনেক সমাজেই দুষ্ট লোকজন সমাজের অন্যান্য লোকজনের মাঝে পারস্পরিক বিরোধ তৈরি করে দিতে উসকে দিতে খুব এক্সপার্ট এমন লোকজন রয়েছে। যারা এমনটি করে আপনার দ্বারা যদি এমনটি হয় বন্ধু তাহলে তো বা করুন আলমিনের কাছে ক্ষমা চান শয়তান এর প্ররোচনা থেকে রক্ষা করুন নিজেকে সবাইকে হেফাজত করার জন্যে রব্বুল আলমিনের কাছে আশ্রয় চান বন্ধুগণ শুধু তাই না আমরা দেখতে পাই এই পারস্পরিক বিরুদ সামাজিক গন্ডি ছাড়িয়ে বংশীয় গন্ডি ছাড়িয়ে কখনো কখনো দলীয় গন্ডিতে পরিণত হয় এক দল আরেক দলের প্রতি বিরুদ্ধ আর বাদানুবাদ বিভিন্নভাবে তৃতীয় পক্ষের ভুল বুঝাবুঝির কারণে অথবা ইনফরমেশন গ্যাপের কারণে বিভিন্নভাবে বিরুদ্ধ তৈরি করা হচ্ছে এতটাই যে একজন আরেকজনকে মারতে হত্যা করতে পৃথিবী থেকে একেবারে বিদায় করে দিতেও এতটুকু রূপক্ষেপ করে না বন্ধুগণ শুধু না কখনো কখনো দুই দলের মাঝে বিরুদ্ধ তৈরি হচ্ছে আর এই বিরুদ্ধ হত্যা পর্যন্ত করাচ্ছে হত্যা গুম খুন রক্ত প্রবাহিত হওয়া পর্যন্ত করাচ্ছে দুই দলের পরস্পরের বিরুদ্ধ আর ঝগড়া বন্ধুগণ এটার জন্য কখনো কখনো ভুল বুঝাবুঝি এবং কোন তৃতীয় পক্ষের ইন্ধন অবশ্যই থাকে আমাদের দেশ আর জাতিতে পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে দলগতভাবে শুধু তাই না আন্তর্জাতিক পর্যায়েও আজ পারস্পরিক বিরুদ্ধ ছড়িয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রেই দৃশ্যত দুই জাতির বিরুদ্ধ তৃতীয় আরেকজন উসকে দিচ্ছে যেভাবেই হোক পরস্পরের বিরুদ্ধকে উসকে দেয়া কবিরাগুনা কবিরা গুনা সালাহ মাধ্যমে আমাদের জন্য হারাম করেছেন কারণ পরস্পরের বিরুদ্ধ সকলের শান্তি সকলের সমৃদ্ধি সকলের ভালোকে কে ধ্বংস করে দেয় প্রিয় বন্ধু আসুন না আমরা এর থেকে সতর্ক হতে শিখি বন্ধুগণ ঠিক এই মুহূর্তে আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম से बैशिष्ट माला जार कारण बान्डा होते महान आल्लर प्रिय अनुष्ठान जो आदर्श मुस्लिम ও সকাল আটটায় বাংলাদেশে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 We didn't the freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be wrong. Look, Dr. Jaakirat Shange Alapkori, Peace TV, Bangalaya. As-salamu wa rahmatullahi wa barakatuh. Chuttho biratir porbundura amra abar firayalam. Amra biratir aga alojanak urchilam. Shudarang bandugan. আজকে আমরা আবাসী আদেশ আমাদের মাঝে পালন করতে পারি না নাকি কেবল বাদানুবাদ বিরুদ্ধ আর ঝগড়াকে উসকে দেব আমাদের মাঝে বিভিন্ন জাতিগত ভাবেও আন্তর্জাতিক ভাবে আজ এমন অসংখ্য বাদানুবাদকে বাড়িয়ে দেয়া হচ্ছে আর পারস্পরিক বাদানুবাদ বাড়িয়ে দেওয়ার এই অপচেষ্টায় নিজেরাই ধ্বংস হচ্ছে সুন্দর পৃথিবী আজ আর বসবাসযোগ্য নয় বন্ধুগণ এটা কবিরাগুনা আমিন আমাদের সবাইকে নিজের যে কোনো অবস্থান থেকে আমিন বন্ধু হন এবার আমরা এই বিষয়ে এই অপরাধের সাথে সংশ্লিষ্ট দ্বিতীয় যে অধ্যায়টি এটা নিয়ে কথা বলতে চাই তাহলে পরিবারের প্রধান তার পরিবারে অশ্লীলতা ছড়িয়ে পড়াকে যদি পছন্দ করে এটা কবিরা গুণা অশ্লীলতা প্যান্ট কোট পরে সাহেব কিন্তু তার বউটা একেবারে হয়তো মশারির মতো হালকা কাপড় অথবা শরীর একেবারে আটশাট কাপড় সব দেখা যাচ্ছে অথবা অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে এটা নাকি আধুনিকতা কত বড় রুচিহীনতা মানুষ বলতে তো লজ্জা হওয়া উচিত তাদেরকে যে তার স্ত্রীকে উলঙ্গ করে ঘুরে বেড়াতে খুব আনন্দ অনুভব করে যে যার চেতনা সে তো কবিরা গুনায় লিপ্ত যদি তো বা না করে অবশ্যই জান্নাত পাবে না শুধু তাই না আমরা দেখতে পাই দুর্ভাগ্যজনক সত্য মা হয়তো বৃদ্ধা তিনি বুরকা পড়ছেন পর্দা করছেন তার সাথে হেঁটে যাচ্ছে শুধু তাই না অনেকে তো আজ মস্কারি করেই বলেন দুর্ভাগ্যজনক বাস্তবতা বলতে গিয়ে হেসেই বলেন যে মনে হয় যেন পর্দা বিদ্যাদের জন্যে কারণ দাদি নানি নিজে পর্দা করছে যত বয়স হচ্ছে তত পর্দা করছে আর যে যুবতী নাতনি যুবক বয়সের যাদের পর্দা করা উচিত তাদেরকে ন্যাংটা সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে অনুভূতি নাই যাকে ঢেকে রাখা দরকার ছিল তাকে উন্মুক্ত করে দিচ্ছে আর যে উন্মুক্ত থাকলেও কেউ তাকাত না সে ঢেকে যাচ্ছে এটা কত বড় পাগলামি কত বড়ো অসামঞ্জস্যতা আর তাই এটা কবি আগোনা আর তাদেরকে ইউজ বলে যারা নিজের পরিবারে নিজের আপনজনদের মধ্যে ও শ্লীলতা ছড়িয়ে পড়াতে কোনো কিছুই মনে করে না শুধু তাই না আজ আমাদের মাঝে আর অনেক কিছুই হচ্ছে এই কথাটা যদি একটু ব্যাপকভাবে চিন্তা করে দেখি আমি তো একজন সমাজের সদস্য আমার সমাজে বিভিন্নভাবে অন্যায় ছড়িয়ে পড়ছে কিন্তু আমি সমাজের একজন সদস্য হিসেবে গা সারা ভাবে নিজে একেবারেই নীরব হয়ে রয়েছে। প্রতিবাদ করি না অথচ প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মন্দের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত রসুল সাল্লাস্ল তো সাত করেছেন মন্দ দেখলে ক্ষমতা থাকলে হাত দিয়ে পাল্টে দিতে হবে যদি শক্তি দিয়ে পাল্টানোর ক্ষমতা না থাকে আর মুখ দিয়ে যদি বলতে না পারে যা নিজের পরিবারে নিজের সমাজে নিজের আপন দেশ আর জাতিতে ছড়িয়ে রয়েছে আমরা কয়জন বিরোধিতা করেছি জনমত গঠন করতে চেষ্টা করেছি অন্যায়ের বিরুদ্ধে অশ্লীলতার বিরুদ্ধে শুধু তাই না বেবিচার ছড়িয়ে পড়ছে বন্ধু বান্ধবের নাম করে ফ্রেন্ড আর ফ্রেন্ডস নাম করে ফ্রেন্ড সার্কেল নাম করে যুবক হয়তো যুবতী মেয়ে নিয়ে ঘরে আসছে বাবা মা কিচ্ছুই মনে করছে যুবতী মেয়ে হয়তো যুবক ছেলে ঘরে নিয়ে আসছে ঘুরে বেড়াচ্ছে কোথায় পার্ক কোথায় রাস্তা খাল বিলে কিন্তু মা বাবার কোন অনুভূতি নেই কবি না এরা দূস এদের নিজেদের কল্যাণ হয় না এরা কারো করতেও পারে না মনে করতে পারে এটা আধুনিকতা এটা মডার্নিজম এর নাম সভ্যতা জেনে রাখা উচিত এটা হলো সবচাইতে বড় অসভ্যতা সবচাইতে বড় অভদ্রতা বন্ধুগণ আজ আমাদের মাঝে তা ছড়িয়ে পড়েছে আমরা গা শোয়া হয়ে পড়েছি এই সকল অন্যায় অপরাধ দেখেও কিছুই যেন অনুভব করি না নিজের ছেলে মেয়ে নিজের বাচ্চাটা কোথায় যাচ্ছে হয়তো ছেলে কোথায় যাচ্ছে কখন ফিরছে কোনো খবর নাই অথচ একটা সময় ছিল যখন যত বয়সেরই হোক ছেলে সন্ধ্যার পরে বাহিরে থাকতে পারবে না বাবা মার অনুমতি ছাড়া কোথায় যাবে কি জন্যে পাই টু পাই হিসাব করে বলতে হবে তখন সমাজ সামাজিকতা ঠিক ছিল কিন্তু আজ কোথায় যায় ছেলে মা বাবার খবর নাই আর মা বাবাও যে কোথায় যায় ছেলেদের খবর নাই কারণ নিজের খবর নাই আরেকজনের খবর জিজ্ঞেস করবে কেমনে কোথায় যায় মা তার খবর নেই কোথায় যায় বাবা তারও খবর নেই তাই ছেলে মেয়ে কোথায় তাদেরও খবর নেই মনে হয় জঙ্গলের বাসিন্দা বন্য পশু যে যেখানে ইচ্ছা ঘুরে বেড়াচ্ছে আর ঠিক এমনিভাবে পাপাচারিতা অশ্লীলতা বিচার আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে আর এই সব অপরাধগুলোর মূল চেতনা হল অপরাধকে অবমূল্যায়ন করা আচ্ছা বলেন এমন কোন মানুষটি রয়েছে যে বলবে না হা একটি যুবক ছেলে আরেকটি যুবক মেয়ের হাত ধরে চলা ফেরা উচিত নয় অবশ্যই বলবে এটা অপরাধ কেবলমাত্র মা বুন, ফুফু আপন খালা যাদের সাথে বিয়ে হওয়া হারাম তাদের হাত ধরে নিয়ে যেতে পারে সাহায্য করতে পারে অথবা বিবাহিত হলে স্ত্রীর হাত ধরে চলতে পারে মেয়ের হাত ধরে কিন্তু যে তার স্ত্রী নয় যে তার মা নয় যে তার আপন বোন নয় যে তার আপন খালা নয় যে তার আপন ফুফু নয় এমন অপরিচিত আরেকটি মেয়ের হাত ধরে ছেলে হারছে এর নাম ভদ্রতা এর নাম সামাজিকতা এমন সামাজিকতা আর ভদ্রতাই আজ কবিরাগুনা আর এই কবিরা গুণা আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে নিজের পরিবারে এই বিষয়গুলোকে উষ্কে দেয়া হচ্ছে প্রশ্রয় দেয়া হচ্ছে আর এই সকল অপরাধ প্রশ্রয় দেওয়ার কারণে আজ আমাদের শান্তি ধ্বংস হয়ে গিয়েছে বন্ধুগণ শুধু তাই না এই যে অপরাধ করার অপরাধকে প্রশ্রয় দেয়া পারিবারিক পর্যায়ে এই অপরাধ পারিবারিক পর্যায়ে প্রশ্রয় পাওয়ার ভিত্তিতে একসময় শত্রু তার শুরু হয় যে কারণে আমরা দেখেছি পত্রপত্রিকায় সংবাদে মেয়ে তার বন্ধু নিয়ে এসেছে ঘরে আর মেয়ের বন্ধু ওই মেয়ের মা বাবাকে কুপিয়ে হচ্ছে হত্যাও করেছে আমাদের সমাজের মধ্যেই এমন ঘটনা ঘটেছে সুতরাং নিজের অপরাধ নিজের পরিবারের অপরাধের প্রশ্রয় দেওয়ার কারণে নিজেকেই বলি হতে হয়েছে নিজেকেই এর এর আঘাতের আঘাত সহ্য করতে আঘাত গ্রহণ করতে হয়েছে সুতরাং যারা মনে করেন আধুনিকতার নাম করে চলল মডার্নিজমের নাম করে চলল আধুনিক যুগ ছেলে কোথায় যায় মেয়ে কোথায় যায় সব খবর রাখা যায় না জেনে রাখা উচিত একদিন ঘুরে আসবে আর এই কবিরা গুণা করার কারণে আসবে না কারণ অনেক পরিবারে রয়েছে হয়তো টাকার গরমি রয়েছে টাকা আছে পয়সা রয়েছে হস্ত করেছে প্রথম কাতারে নামাজেও পড়তে যায় মসজিদ মাদ্রাসার সাথেও জড়িত কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় পরিবারে তার মেয়েটা হয়তো আরেকটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে অবিবাহিত মেয়ে ঘুরে বেড়াচ্ছে কোথায় খবর নাই বন্ধু বান্ধব নাম করে ছেলেদের ঘরে নিয়ে আসছে বাবা আবার হাঁ বাবাজি বলে বিভিন্নভাবে এই দুষ্ট ছেলেদের ওয়েলকাম করছে এটা সামাজিকতা অথচ নিজে নামাজ পড়ছে শুধু তাই না অনেকে নিজে নামাজ পড়ে নিজের পরিবারে ছেলে মেয়েকে স্ত্রী পরিজনকে নামাজ পড়তে বলে না বলে ওরা পড়বে আমি পড়ি বৃদ্ধ হয়েছে শুধু তাই না ফজরের সময় আধুনিকতার কারণে এমন চাবি বের হয়েছে যা ভিতর থেকেও লাগানো যায় বাহির থেকেও লাগানো যায় তো অতি বৃদ্ধ বৃদ্ধ হয়েছেন রিটায়ার্ড করেছেন গভর্নমেন্ট বলেছে তুমি অবসর আর কোনো কাজ নাই তো মাশাল এবার মসজিদে যায় কিন্তু নিজে নামাজ পড়ে নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্রবধূ আর আপন জন নামাজ পড়ো কেটা চায় না করে না এমনটা জাতের মধ্যে এরা কবিরা গুণা লিপ্ত যদি তো না করে অবশ্যই আল্লাহ সাল ক্ষমা করবেন না বদ্যুগণ আসুন না আমরা সবাই মিলে পরস্পর বিরুদ্ধের মূল কেন্দ্র অপরাধ আর এই অপরাধ নিজের ঘরে হতে দেয়াকে সহ্য করা যাবে না নিজের আপন পরিজন সবাইকে অপরাধ মুক্ত রেখে সন্দেহ সংশয় মুক্ত রেখে বিরুদ্ধ মুক্ত রেখে কবিরা গুণা থেকে আমরা মুক্ত হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দিন আমিন আদা মা ইনদি ওয়াল ইলমু ইন্ডাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নিব আসসালামু আলাইকুম আপনার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टीआईसीआर जि टा पाठे इल कर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 আমরা জীবনের উত্থান পতন চড়াই উত্ত বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় ममिन बंदार निजेटी क्ष के इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल्